শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখনের ধারা দিবে ভাসিয়ে জালিমের রহিলাশ শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখনের ধারা দিবেই ভাসিয়ে জালিমের অভিলাষ হে পবিত্র হবেই মুক্তি চাষ হবেই মুক্তি চাষ শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখনের ধারা দিবেই ভাসিয়ে জালিমের অভিলাষ শহীদের খুন লিখেছে অতীত আমাদের এখুনের ধারা দিবে অত্যাচারীর হাত ভাঙ বই ভাঙ বই চিহাদের লাল খুন রঙে ফেরে রাঙ বই অত্যাচারী উদ্ধ হই ভাঙবই রাঙবই কালের দেয়ালে কালের দেয়ালে লিখে দেব লাল বাতিলের পরাজয় তাকবীরের বুকে ছড়াবই মহাদ্রাস তাকবীর না জালিমের বুকে ছড়াবই মহাদ্রাস শহীদের শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখনের ধারা দিবেই ভাসিয়ে জালিমে রভিলাষ আ হা হা হা হা হাহা কোথায় জাতির নুরুদ্দিন আর বীর গাজিস রক্তি দিয়ে বিজয়ের নয়া দিন আর সেচে আনো সেই বিজয়ের নয়া দিন মহাবিদ রহে তাজীবররা কে চালাও হে অভিযান মহাবিদ রোহে তাজীবররা চালাও হে অভিযান ছিন্ন ভিন্ন করে দাও সব গোলামের ভিন্ন করে দাও সব গোলামের ইতিহাস। এখনের ধারা দিবেশী জালিমের অভিলাষ শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখনের ধারা দিবেই ভাসিয়ে জালিমের অভিলাষ পবিত্র ভূমি ফিলিস্তিনের জল পাই বোন শোনো শহীদের খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস এখুনের হারা ভাসিয়ে জালিমের অভিলাষ খুন লিখেছে অতীত আমাদের ইতিহাস धारा दीबे भोलिटन प्रिजर्स